और एखे तरपर सुखदेव गोस्मी बोचन नरक जख नरक वधर पर, पर संगृहित स्त्रीगण के श्रीकृष्ण विवाह करें एक शुने नारदी महाराजर मन इच्छा हो ककम भगवान आश्चर्यला देखते चाहिए बोला आश्चर्य भगवान एक संगे विवाह कर षोलो हज़ार एत रमन के क्यों তা সেটা দেখবার ইচ্ছা করে তিনি কি করেছেন পানিগ্রহণ তালে এই তার কীরকমভাবে তিনি এতোগুলো পত্নীর সঙ্গে কীরকম লীলা করেন একই সঙ্গে শ্রীকৃষ্ণ এক শরীরে এক সময়ে ষোড়শো সহস্র স্ত্রীর পানিগ্রহণপূর্বক প্রত্যেক স্ত্রীর গৃহেতে অবস্থান করেন এ তো বড়ো অসম্ভব কথা এটা দেখবার জন্য নারদজির বল কৃষ্ণের কীভাবে গৃহস্থ জীবনযাপন করেন এটা দেখবার জন্য গেলেন সেখানে দেখবার জন্য গিয়ে বেশ কিছুদিন থাকলে কিন্তু আমরা আগে জানি সেখানে অভিসাব পেয়েছিলেন অভিশাপ দিয়েছিল প্রচেত দক্ষরূপে জন্মগ্রহণ করেছিল দক্ষ সে অভিশাপ দিয়েছিল তিন দিনের বেশি তুমি থাকতে পারবে না কিন্তু এখানে দ্বারিকায় এসে কৃষ্ণ এই কৃষ্ণের লীলা দেখতে এসে নারদজি মহারাজ ওখান নড়ছেই না ওখানে থাকে এবার প্রশ্ন হতে পারে তাহলে ওখানে কি করে থাকে ও তো অভিশাপ ছিল তিন দিনে বেশি থাকতে পারবে না সেখানে সিদ্ধান্ত এই দিয়েছেন বিশ্বনাথ চক্রবর্তীবাদ যে দ্বারিকাটা হল গোবিন্দ গোবিন্দ পালিত দ্বারকা সেই জন্য সেইখানের মধ্যে এর অভিশাপটা কার্যকরী হয় সেখানে কোনো অভিশাপ কিছু হয় না নারদজি মহারাজ এক এক গৃহেতে রোজ বিভিন্ন রকম উৎসব দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম এক গৃহেতে প্রবেশ করছেন কৃষ্ণ রুকিণীর সঙ্গে তামাশা করছেন আরেক গৃহে গিয়ে দেখছেন যে ওখানে কোনো হোম করছেন সকালবেলা উঠে কোনো একটা জায়গায় একটা গিয়ে দেখছেন মেয়ের ওখানকার মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন কথাবার্তা বুঝছি একই কৃষ্ণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ বিভিন্ন জুপে বিরাজমান রয়েছেন অস্বাভাবিক কথা আর দারুক দারুক যখন রত্নী আসেন তখন আপনাদের সন্দেহ হবে বলে তা এতগুলো কৃষ্ণ বিভিন্ন গৃহে থেকে একই কৃষ্ণ তখন ওই রকম দারুকের হাত ধরে রথে উঠতেন এবং সুধর্ম সবাই গিয়ে বসতেন অচিন্ত অচিন্তলীলা এটা সাধারণ ব্যক্তিগণ এটা উপলব্ধি করতে পারবে না নারজ্জি মহারাজ ইচ্ছে করে অনেক রস আস্বাদন করতে চান একদিন গিয়ে সত্যভামাকে বলেছেন এই যে এই যে তোমার ওই পুষ্প ফুল দিচ্ছে ও একে রুকিণীকে হ্যাঁ ভালোবেসে এইটা শুনে তার রাগ হয়ে গেল কি আমাকে তো দিল না এই রকম ভাবে অনেক রসিকতার ভেতরে আছে সমস্ত কিছু তার মান সত্যভার মানকে দমন করেছিলেন মানে উপসম করেছিলেন কোথায় কোথায় দেখছেন সন্ধ্য অপসনা করছেন কোথায় কোনো মনোভাবে গায়ত্রী জপ করছেন নানা রকম বিভিন্ন গৃহেতে विभिन्न रकम भावे कृष्ण के देखे जोगेश्वरेश्वर कृष्णर से आश्चर्य प्रभाव चिंता नारजी मरा जब ये भाव। देखा जाए जे एखने ऊषाकालेते जख कृष्ण के उत्थान करते भोरला अरुणोदय पूर्वे तक से पत्नीगणर बिलप इत्यादि आईधर्वी পত্নী রক্ষিণী এইভাবে তাদের যে কৃষ্ণকে নিয়ে যে আনন্দ তার বিচ্ছেদের ভয়ে যে তারা কষ্ট পেতে অনেক রকম বিলাপ আছে যখন ভোরবেলা অরুণত হয় জানে কৃষ্ণ উঠে চলে যাবে উঠ উঠে সুচি এমনিতেই তো ভগবান তো সুচি তথাপি হয়ে ব্রহ্ম ব্রহ্মগায়ত্রী যগ করার জন্য বসবেন কৃষ্ণ এগুলো দেখিয়েছেন সাক্ষাৎ ভগবান তিনি তার দৈনন্দিন জীবনে যদি কথা আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন কিভাবে তিনি ঠিক যেরকমভাবে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব করেন ওরকমভাবে তিনি আচরণ সে সমস্ত করে দেখিয়েছিলেন আর পত্নীগণ সকালবে দুঃখ পেতেন কেন এখনি কৃষ্ণকে আমরা হারাব আর বলে কি করতেন ওই যে সূর্যকে অভিসাব দিতেন বেলা সূর্যের ওই যে সকালবেলা সূর্যের মূর্তিটা দেখা যায় না কেবল লাল লাল বলে সূর্যের সূর্যদেবতা একদে কুষ্ট হয়েছে এরকম গালাগাল দিতেন বিভিনকভাবে এইভাবে দেখা গেল উদ্ধবজি মহারাজ কৃষ্ণের সঙ্গেই বিরাজমান থাকেন যখন যে রকম দরকার হয় সেই লীলা সহায়তা করেন সেবা করেন একবার উদ্ধবকে কৃষ্ণ ডেকে পাঠালেন ডেকে নিজে বসে বিভিন্ন রকম আলোচনা করলেন যে যুধিশির মহারাজের রাষ্ট্রীয় যজ্ঞ করার কথা সেটা কি অনুমোদন করলে কেমন হবে উদ্ধবজি বসে কৃষ্ণের সঙ্গে ঠিক যেমন মানুষ করে পরামর্শ করে সামনে বসে আলোচনা করলেন আলোচনা করে উদ্ধব বললেন আমার তো মনে হয় আপনার যাওয়া উচিত গেলে ভালো হয় তাতে যুধিষ্ঠির মহারাজের রাষ্ট্রীয় যজ্ঞ সম্পন্ন হবে আর সঙ্গে অতি দুর্দান্ত বীর্য धे एक व्यवस्था करा दरकार से समस्त समाधानगुल राष्ट्रज्य कर राष्ट्रीयज्ञ्य मान सब जय करते समस्त राजा प्रधानत हो तब राष्ट्रज्य है राष्ट्रज्यमी जाए से क्षेत्र में समस्त दिग्विजय करते ग्रय्य करते हैं एन स्वाभाविक भाव जेहेतु जड़ासंध अत्यंत विशाल प्रतिपक्ष প্রতিপক্ষ এখন এই জরাসন্তকে পরাজয় না করা পর্যন্ত কোনো শান্তি নাই উদ্ধবজি বললেন এটি ভালো হবে একটা উপলক্ষ করে আপনাকে যেতে হবে আপনি যান সেখানে ভালো হবে সেখানে সমস্ত আলোচনা করে তিনি সেই বিভিন্ন মতামত নিলেন নিয়ে সেখানে তাদের সাহায্য করার জন্য যুধিষ্ঠির মহারাজের সেই রাষ্ট্রীয়যোগ্য অনুমোদন করলেন সেখানে গিয়ে যুধিষ্ঠির মহারাজ তার যে ভাই আছে ভীম অর্জুন নকুল সহদেব তাদের এক এক দিকে পাঠালে। অর্জুনকে পাঠালেন পূর্ব দিকে অর্জুনকে উলুপি ওই যে মণিপুর রাজের কন্যাকে বিবাহ করলেন ওদিকে গেছেন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিকে তার ভাইদের পাঠালে। চারটে দিক আছে চারটে ভাই পাঠিয়ে দিয়েছেন এইবারতে ভীম এবার ভীম এবার একবার চিন্তা করলেন এবার কি করা যায় সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন অর্জুনকে নিয়ে ভীমকে নিয়ে আর নিজে ওরা জানতেন যে এই যে জরাসন্দর এ ব্রাহ্মণদেরকে অত্যন্ত সম্মান করে যজ্ঞও করে কিন্তু যজ্ঞ পুরুষ কৃষ্ণকে মানে না যোগ্য আদি সবই করে তখন কি করলেন সেখানে ওর জানে ওর নিষ্ঠাটা কোন জায়গায় যদিও একটা বিথা নিষ্ঠা তো এই উপলক্ষ করে বেলায় অর্থাৎ যে সময় গেলে পরে অতিথিকে অত্যন্ত যত্ন করে আদর মানে আদর করে ভোজন করানো অনেক কিছু করতে হয় বেলা ঠিক দুখুরবেলা গিয়ে রাজ দরবারে সেখানে পৌঁছালেন বলেন যে আমাদের কিছু ভিক্ষা আছে সমস্ত কিছু শরণার্থী হয়ে গেলেন আর সেখানে রাজাও রাজি হলেন আপনারা কি চান বলে সেটি তো বলবো আপনাকে বলে কি চান যা চাই আমি তাই দেবো আপনাকে বলুন ভালো করে জরাসন্দর খেয়াল করছে এদের চেহারাগুলো কিন্তু সাধারণ ব্রাহ্মণের মতো না ব্রাহ্মণের বেঁচে এসছে দেখতে পুরো কিন্তু একটা ক্ষত্রিয়ার মতো হাতে দাগ রয়েছে মানে প্রচণ্ড বলশালী আর যখন ব্রাহ্মণের লিঙ্গ ধারণ করে এসছে তো ব্রাহ্মণের ছদ্ম বেঁচে এসছে সেখানে গিয়ে বলেন পরে যখন বললেন যে কী চান আপনারা বলছেন যে আমরা আপনার সঙ্গে গদা যুদ্ধ চাই হা হা বললে হিসেবে গদা যুদ্ধ চাই হ্যাঁ তাই তো আমি বলি আমি চোখে দেখতে পাচ্ছি কিরাম ধর লাগছে গদা যুদ্ধের যায় আচ্ছা ঠিক আছে চলো গদা যুদ্ধ একটা গদা ওকে দিয়ে দিল আর সমান গদা একটা নিয়ে নিল নিয়ে চলো যুদ্ধ কর সেখানে গিয়ে এবার যুদ্ধ আরম্ভ করলো সেই যুদ্ধ মানে সেই মানে মনে হচ্ছে ব্রহ্মাণ্ড কটাও ফেটে যাচ্ছে ভূমের গদা আর ওর গদা যখন লাগছে সে মানে ব্রহ্মাণ্ড মনে হচ্ছে কাঁপছে এরকম ধরনের এরকমভাবে বিরাট যুদ্ধ হতে থাকলো দীর্ঘদিন যাবৎ যুদ্ধ হচ্ছে কেউ কাউকে পরাজিত করতে পারছে না কেউ কাউকে পরাজয় করা সম্ভব হচ্ছে কি করা যায় এই অবস্থায় যুদ্ধেতে যুদ্ধে যে টেকনিক যুদ্ধের যে কায়দা জানা আছে গদা যুদ্ধের ওর কম কিছু জানো না জরসন্ধের বিশাল জানা আছে কিছুতেই পরাজয় করতে না পেরে ভীম অবসন্ন হয়ে যাচ্ছে আমি বলছে তো ওকে পরাজয় করা যাচ্ছে না কি করা যায় এইভাবে যখন লড়াই হচ্ছে দিনের পর দিন দিন যাব লড়াই হলো সাতাশ দিন না কতদিন লড়াই হয়েছে সমানে সাতাশ দিনই বোধ হয় ভুলে গেলাম ভাবে লড়াই হতে হতে যখন কেউ কাকে পরাজিত করতে পারছে না তখন কি হলো ধীরে ধীরে কি এলো এইবার কৃষ্ণ ওর জন্মের উৎপত্তির ইতিহাসটা কৃষ্ণ জানেন যে জড়া নামক রাক্ষসী দুটো খণ্ডকে এরকমভাবে এনে জোড়া লাগিয়েছিলো তারপরে ওর জন্ম হয়েছিল এখন ওকে মারতে গেলে ওইভাবে ফারতে হবে ওকে এমনি মারা যাবে না জড়াচন্দর সঙ্গে লড়াই হচ্ছে ভীম লড়াই হতে হতে কৃষ্ণের দিকে তাকাচ্ছেন কৃষ্ণ একবার কি করলেন কথা না বলে এটা ঘাস তুললেন এটা ঘাস তুলে এরকমভাবে ফারলেন ফেরে দুদিকে ফেলে দিলেন কৃষ্ণ দেখিয়ে দিলেন ইশারা করলেন গাছটাকে তুললেন তুলে এরম ফারলেন ফেরে দুদিকে ছুঁড়ে দিলেন তখন ভীম বুঝে গেলে কে এই ছাড়া আর কোনো উপায় নেই কি করলেন লাস্টের লড়াই গদা যুদ্ধে পারবে না তখন যে কোনোভাবে লড়াই হতে হতে হতে কোনো মাদেওকে পটকে দিলেন তলায় উঠকে দেওয়ার পরে এক উড়ুটাকে এক উড়ুকে ভীমের মতো ওরকম বলসালিয়ে এক পা দিয়ে একটা পা দিয়ে বাঁ পা দিয়ে ধরেছে আর ধরে কি করছেন গুরুটাকে এরময়ে ফাড়লেন জোরে একবারে মধ্যিখান থেকে ফেরে দুটো করে দিকে দুটো ফেলে দিলেন যা জোড়া লাগতে পারবে না উল্টো দিকে ফেললেন এইভাবে ফেলাতে হুলুস্থ চারিদিকে জয়ধনী হল ভীম কৃষ্ণের কৃপাতে তাকে জয় করতে পারলেন এইভাবে সমস্ত রাজ রাজাদের আমি তো অল্প অল্প করে ফাঁকি মেরে যাচ্ছি উপায়ও নেই এত অধ্যায় কদিনে শেষ হবে না তা নাহলে বলা দরকার ছিল উপায়ও নেই এইভাবে ওই জন্য সপ্তাহ কথাতে তো আরও খারাপ মানে এত তাড়াতাড়ি ঝাঁপ মারতে হয় না আনন্দ হয় না পাঠ করেও মজা পাওয়া যায় না এখানে এবার দেখা গেল এদেরকে এই নাশ করলেন করে কি করলেন ধীরে ধীরে এই রাষ্ট্রীয় যজ্ঞের ব্যবস্থা হল শ্রীকৃষ্ণ অর্জুন সহ যে বন যে বন্যীকে তৃপ্ত করেছিলেন না ময়দানবকে যে বাঁচিয়ে দিয়েছিলেন ময়দানব তার উপকার করেছিল ময়দানব তার উপকার করে এবার সেই যে ইন্দ্রপ্রস্থের যে রাজধানী যা কিছু ওই টেকনোলজি সব এনি করেছিলেন এরকমভাবে সব কিছু শাস্জ্জাগর অপূর্ব করেছিলেন তাতে যে সমস্ত দেশের রাজ রাজারা সমগ্র পৃথিবীর এখনও অবাক হয়ে যায় সেদিন কথাটা উত্থাপন করেছিলাম বলা হয় না বিষণ্ন হয়ে যায় কথা বলতে না পারার জন্য ভেতরেটাকে বাধা আছে পরিষ্কার বলা যায় না কত কিছু বলা হয়েছিল যে এই যে এক এক রাজার কত প্রতাপ ছিল যে সমগ্র পৃথিবীটাকে শাসন করতে পারতেন তাই কিনা সপ্তদ্বীপের অধিপতি ছিলেন পিথু মহারাজ ছিলেন অম্বরীশ মহারাজ সপ্তদ্বীপের অধিপতি এখন প্রশ্ন হতে পারে কী করে সম্ভব একটা বাড়িতে একটা বাবা যদি থাকে আর ফ্যামিলির যদি পাঁচজন মেম্বার থাকে দেখা যায় কেউ কারোর কথা শোনে না শোনে কি কোন ফ্যামিলিতে শান্তি আসে দেখাক আমাকে কেউ কারোর কথা শোনে না ছেলে মেয়ের কথা শোনে না ছেলে মেয়ে বাবার কথা শোনে না এর কথা নিজের ইচ্ছা মতো চলে কিন্তু তাদের কী এমন শক্তি ছিল যে সমগ্র পৃথিবীটাকে চালাতে পারত ये कि ते से उत्तरे बोल ते भक्ति तर एम भगवान चरणे निष्ठा छक्ति जार फले भक्त बलते पृथ्वी के शासन करते पतें जेटा रूपकोई पदर बाच बेगम मनस क्रोध बेगम उदरपस्त बेगम याना बेगाना जो विषय धीरा सर्वाम पृथ्वीन शशिष्या তা এটাই তাদের এত প্রভাব ছিল যে সবাই তাদের কথা মানতে বাধ্য হতো তখনকা দিনে ফোনও ছিল না কিন্তু না কিছু পরীক্ষিত মহারাজ বা পিথু মহারাজাই যত রাজা ছিলেন তারা যদি এক জায়গায় বসে একটা অর্ডারকে একটা আজ্ঞাকে ইস্যু করতেন একটা অর্ডার যদি এখান থেকে দিতেন সেই অর্ডারটা আদেশটা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যেত যে রাজা এই আদেশ করেছে এত তাদের প্রভাব ছিল অবাক एक जैगे भारत तधानी छान एक जी अर्डर इश्यू करत से सारा पृथिवीते छड़िएत कत तरह क्षमता छो यही देखा जाए जुधिष्ठ महाराज राष्ट्रीयज्ञर आयोजन करल राष्ट्रीयज्ञ करार विशाल व्यवस्था हल ऋषि मुणि थे आरम्भ कर त्रिभुवने सबा आमंत्रित सबा एस अजात शत्रु जुधिष्ठ राष्ट्रीय्ञता सम्मिलित जेतर मध्य विभिन्न रकम आयोजन तभिन्न सेवा भाग कर दीते हैं सेवा भाग कर दे बस एक मीटिंग कर मीटिंग करे कि सेवा नेवा समस्त भा सम भाग, भाग कर তাতে দুর্যোধনকে দেয়া হয়েছিল ট্রেজারার অর্থাৎ টাকা পয়সার যে ডিপার্টমেন্টে সেটা দেওয়া হয়েছিল দুর্যোধনকে এবার সবাই অবাক হয়ে যাবে দুর্যোধন তো দুষ্ট ব্যক্তি তাকে টাকা পয়সার ডিপার্টমেন্ট দেয়া হলো কেন কৃষ্ণই পরামর্শ দিয়েছে প্রথমে ওরা ঘাবড়ে গেছিলো ওকেই টাকা পয়সার ডিপার্টমেন্ট কেন দেবো ও তো লুটপাট করবে বলে না ওকেই দাও ওকে টাকা পয়সার ডিপার্টমেন্ট দিয়ে রান্নার ডিপার্টমেন্টের হ্যাঁ তখন মোটামুটি একসঙ্গে ছিল এবার প্রশ্ন হলো এই যে এরা ভাগ করে দিল বিভিন্ন সেবা এবার ভীম রান্নাবাড়ি বাড়ি সমস্ত তো বিশাল বিশারত সমস্ত কিছু সমস্ত পরিবেশন আদি তো আছেন সমস্ত সাত তার টিম আছে এক সব সেবা ভাগ করে দেয়া হয়েছে আর দুর্যোধনকে দেয়া হয়েছে অর্থনৈতিক যে অর্থনৈতিক ট্রেজারার অর্থাৎ টাকা পয়সার ডিপার্টমেন্ট কৃষ্ণ কৃষ্ণ তাদেরকে বললেন ওকে ইচ্ছে করে এই ডিপার্টমেন্টটা দাও বলে কেন বলে ওর হাতে একটা পদ্ম চিহ্ন আছে ও যত পরিমাণে লোটাবে তোমাদেরকে হিংসা করবে করে যেন তোমাদের যেন টাকা পয়সা নষ্ট হয়ে যা তোমাদের যেন না করতে পারো ও বেশি করে টাকা লোটাবে বলে ওকে যত লোটাবে তত বেশি আসবে কৃষ্ণ জানেন বলে ও বদমাইশি করবে দেখবে আর যত বদমাইশি করো তত তোমার সুইদে ওকে করতে দাও ঠিক তাই ওর টাকা পয়সার ডিপার্টমেন্ট হয়েছে ও তো এমনিতে হিংসা অদরপতি বললাম এমন খরচা করা যেতে পারে পরে যেন লজ্জায় মাথা যায়। কিন্তু তা তো উল্টো হচ্ছে ওর হাতে পদ্মচিহ্ন ছিল পূর্বে কোন কোনো একটা সুকর্ম ছিল তা এটা পেয়েছিল। আর সেই যখন ওরকম পদ্মচিহ্ন মানে লক্ষ্মী আর যত দান করছে তত বেশি করে আসছে লুট করাচ্ছে আর কৃষ্ণ ভগবান বললো ভাই দাদা আমি একটা ভালো সেবা চাই বলো কী বলে যে সমস্ত ঋষিমুনিরা আসবে সমস্ত ভক্ত তাদের পা ধুয়ে দেব আহ ইটা আবার তোমার সেবা বলো হ্যাঁ আমি নেব কৃষ্ণ ভগবান এবার সবার পা ধুইয়ে দেওয়ার যোগ্য যজ্ঞতা আসবে তাদের পা ধুইয়ে সমস্ত কিছু ইয়ে করার এই সেবাটা ভগবান শ্রীকৃষ্ণ এটা গ্রহণ করলেন যথাসময়তে বিশাল আনন্দময় সেই যজ্ঞ শুরু হলো কেন এমনিতেই যুধিষ্ঠির মা অজাত শত্রু যদিও রাজা কিন্তু যুধিষ্ঠির মা অন্তকরণটা এমন সে কোনো প্রাণীকে কোনোদিন হিংসা করতে তার ভালো লাগে না কোনো প্রাণীকে সে যদি তাকে অনিষ্ট করে তথাপি যদি শির মহাজি ইচ্ছাই নিয়ে তাকে মারে কি করবে বেচারা এখন রাজধানীতে এসে তো এখন রাজা তাকে এবার সে যখন এরকম ধরনের যোগ্য চলছে বিশাল আয়োজন সেই সময়তে সবাই এসছে চেদিরাজ এই যেমা তোমার সময় এসছে আর তার নাম কি শিশুপাল সমস্ত এসে বসে রয়েছে এখন ওই যজ্ঞের মধ্যে নিয়ম হলো সেই বিশাল যজ্ঞের কাকে প্রথম অর্চন করা হবে এই ইস্যু একটা প্রশ্ন উঠলো। কাকে অর্চন করবে প্রথমে প্রথমে অর্চন কাকে করা হবে এই প্রশ্নতে এককজন এক এক রকম কথা বলতে পারল হলে এখানে অনেক পুরনো সব ঋষিমিনি আছে এদের কাউকে পুজো করো অমুক তমুক বিভিন্ন রকমভাবে প্রশ্ন উঠল আর নকুল সহে যে ছোট সবচেয়ে ছোট যে বয়স তারা এরকম দাঁড়িয়ে উঠে বলল যে আমরা তো একজন কি পূজা করা দেখতে পাচ্ছি তাকে পূজা করলে সমস্ত পুজো হয়ে যায় সেটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণকে পুজো করা উচিত যেই কৃষ্ণকে পুজো করা উচিত বলল তখন শিশুপাল একবার আগুনের মতো চলে উঠলো ওঠে অকত্য ভাষায় গালমন্দালকে দাঁড়িয়ে এদের মাথা খারাপ হয়েছে কালকে ছোঁড়া দুটো বাচ্চা এদের কথাতে এদের কি বুদ্ধি খারাপ হলো কৃষ্ণকে পুজো করবে হ্যাঁ গোয়ালা ছেলে কোনো একটা ইজ্জত নেই কিছু বেজন্মা জন্মে ঠিক আছে আর সত্যিই তো তাই যত গালাগাল দিচ্ছে তত তো সত্য কৃষ্ণ তো বেজানমাই কৃষ্ণগুলো জন্ম আছে নাই অনাদিরাধি গোবিন্দ তো গালাগাল দিচ্ছে কৃষ্ণ শুনে যাচ্ছে কেন কথা দিয়েছিল বিসিমাকে যে একশো আটটা ওর পাপ পূর্ণ হবে তারপর আমি ওকে দেখব ধীরে ধীরে কৃষ্ণ শান্ত হয়ে এগুলো শুনছেন যখন গুনতে গুনতে সব পূর্ণ হলো তখন কি করলেন সুদর্শন চক্রকে আহ্বান করলেন সুদাস চক্রে এসে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে গিয়ে শিশুপালের কাছে গিয়ে শিশুপালের গলাকে এরকমভাবে কেছে ফেলে দেবেন শিশুপাল ওখানে উদ্ধার করে দিলেন শিশুপালকে শিশুপাল যে ওখানে মরল শিশুপালের যে চক্র দিয়ে ছেদন করা হলো গলদেশ তাতে এক বিন্দু রক্ত ওই যজ্ঞস্থলে পড়েনি ভগবানের কি মহিমা না না বেলা আশ্চর্য কথা আপনাদের মধ্যে কারোর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে কি না কোনো একটা ব্যক্তির যদি ট্রেনে কাটা পরে গলা চোখে সামনে দেখা যায় ট্রেনে কাটা পড়লে পরে ট্রেন এত ভারী ইস্পাতের ওটা পেস্ট হয়ে যায় জানা পেস্ট আপনারা যে মাজুর নেন ওখানে ওই যে ওকে চেপে নার্ভগুলো এখানে যত নার্ভ গ্ল্যান্ডগুলো সব পেস্ট হয়ে যায় কি দেখবেন ট্রেনে কাটা ব্যক্তি রক্ত রক্ত ছড়ায় না ওটা একদম পেশাই করে ওকে যায় দুদিকে রক্ত দেখবেন আটকে যায় এই পাক্সার কাছে একটা ঘটনা ঘটলো অনেক দিন আগে কুড়ি পঁচিশ বছর আগে তারপর তো অনেক ঘটনা দেখা হয়েছে এক ব্যক্তি ট্রেন আসছে কে এসে মুসলমান কি কি আমি জানি না আমি তো জানি না এসব হঠাৎ সে কী করছে ট্রেনের পাশে ওখানে গিয়ে এরমভাবে বসে পড়লো বসে খৈনেটাকে এরম ভাই খেয়ে এরান করছে করে কি করলো ট্রেনটা এসে গেছে আর সঙ্গে সে খৈনে এরম দিল গলাটাকে এরকম দিয়ে দিল বা অদ্ভুত মৃত্যু খৈনিটাকে এরম করে খৈনিটা মুখে দিলো দিয়ে গলাটাকে টুক করে দিয়ে দিল মানে মরবার আগে খৈনিকে মরলো দিয়ে অবাই অবাক বুঝতেই পারিনি বোধহয় থুতু ফুতু ফেলবে বসে রয়েছে ও যে গলা দিয়ে দেবে কে জানে শান্ত বসে রয়েছে মরার পরে গেলো পেস্ট হয়ে গেল মূর্তিটা মুখটা নাস্তে নাস্তে এরম ঠুক করে বসে পড়লো কালিমার গলায় যেমন তাকে বসে পড়ল আশ্চর্য একটা বিন্দু রক্তণী মানে পেস্ট করে দেয় গ্ল্যান্ডগুলো যত আছে না এমনভাবে এটাকে চেপে দেয় আর রক্ত বেরোয়েন সুদর্শনের কৃপা ভগবান শ্রীকৃষ্ণের এতে সে ওখানে তাকে উদ্ধার করা হলো কিন্তু তার এক বিন্দু রক্ত পরলো না কিন্তু এক বিন্দু রক্ত যদি পড়তো তাহলে যোগ্য ক্ষেত্র কিন্তু দূষিত হয়ে যেত আর আর য হবে না নষ্ট হয়ে যেত সেখানে সবার সম্মুখে দেখে গেল তার ওই আত্মাটা শিশুপালের এরকমভাবে বেড়িয়ে। ধীরে ধীরে প্রদীপের মতের চলে গেল। যে সবার সমক্ষে দেখে গেল সবার সম্মুখে কৃষ্ণের চরণের কাছে এলো এসে কি করল সে চরণে প্রদীপের আলোটা মিলিয়ে গেল প্রদীপের আলোর মতো প্রদীপের আলো তো নয় গুণাৎ আলোকবত বেদান্ত সূত্র বলছে এবার কৃষ্ণের চরণে গিয়ে মিলে গেল অর্থাৎ কৃষ্ণের বিগ্রহেতে সাযুজ্য একটা হচ্ছে ব্রহ্মসায দুই পক্ষে সাজুজ্য আছে এখানে আমাদের চৈতন্য চৈতন্যের বিচারে বলছে বিগ্রহের মধ্যে সাহুজ্যটা আরো আরও বেশি ঘৃণার বস্তু দু রকম সাহুজ্য হয় একটা হচ্ছে ব্রহ্মসায্য ব্রহ্মতে গিয়ে বিলীন আর হচ্ছে বিগ্রহের সাজুজ্য ভগবানের শরীরে দুটোর মধ্যে ব্রহ্মসাচুজ্য যেটা ব্রহ্মতে বিলীন হয় তার থেকে এই বিগ্রহ যে তাতে বিলীন বিলীন হওয়া অত্যন্ত আরও খারাপ সেটাকে প্রশংসা করা হয়। এইভাবে দেখা গেল ধীরে ধীরে সমস্ত শিশুপালের গালাগাল এবং কিভাবে সমস্ত রক্ষা করলেন আর যারা কৃষ্ণের নিন্দা শুনে কান ঢাকা দিয়ে সব চলে যাচ্ছেন তারা জানেন এখানে নিন্দা হচ্ছে কৃষ্ণের সেখানে থাকবেন না ছুটে চলে যাচ্ছেন তারা বাইরে বেরিয়ে গেলেন তাহলে ভীমকে এবার দেখা গেল রন্ধনশালার অধ্যক্ষ দুর্যোধনকে ধনাধ্যক্ষ সহদেব ব্যক্তিগণকে পূজায় নকুল নকুল দ্রব্য আয়োজন যত ম্যাটেরিয়াল লাগবে চাল গম চিনি যা যা লাগবে সব যেন সব যেন যত চাই সব আসবে এইভাবে ধীরে ধীরে সমস্ত আয়োজন করা হলো বিশাল যজ্ঞের উৎসব হলো এবং সেই সেই যজ্ঞ সর্বাঙ্গীনভাবে সুন্দরভাবে সমাধান হলো আর এদিকে সুখদেব বললেন নিপো নরসরীর ধারণকারী শ্রী শ্রীকৃষ্ণের অদ্ভুত কার্য আর অর্থাৎ যে রূপে সৌভরী শালভরাজ নিহতন তার শোভনকরণ এভাবে কিভাবে শিশুপালের সকা হচ্ছে সালব এবং জরাসন্দ প্রভৃতি রাজগণ রুক্ষিণী বিবাহিত এই নীতি আগে থেকে রেগে গেছিলো তার সব কথা শোনা হলো শালভোর আগে থেকে রাখছিল কি করে তার কিভাবে তাকে তাকে নাশ করবে কৃষ্ণকে এই চিন্তা ছিল আর শিবের কাছে সে অত্যন্ত প্রার্থনা করেছিল বিশাল শিবের কাছে শিব শিবের কাছে প্রার্থনা করেছিল শিব আশুতোষ সংবৎসরান্তে বরপ্রদান করলে সার্বনি আবর্ভ বর দিতে চাইলেন আর একটা বিমান চাইলেন বিমানের কাম জারি মানে আমার ইচ্ছা মতো সেই বিমানটা চলবে আমার ইচ্ছা মতো সেই বিমানটা কোনো সময় লুকিয়ে যাবে কোনো সময় এদিক ওদিক চলবে সেটা বিমান অভেদ্য বলছেন মানুষ মনুষ্য গন্ধর্ব উরগ রাক্ষস দিকে অভেদ্য আর বৃষি বংশ বৃষি বংশ যখন যে বৃষি বংশ তাদের ভিত ভিতপ্রদ কামচারী একটা যান মানে যান মানে বিমানের মতো যেখানে সেখানে যেতে পারবে যখন তখন শিব তখন তাকে তথাস্থ বলে বাবাতে এমনিতেই সন্তুষ্ট হন তথাস্থ বলে দিয়ে দিলেন তখন সেই কি করলেন শিব ততস্তী বলে পুরঞ্জয় ময়কে আদেশ করতে যে লৌহময় ময়দানকে বলে সৌ সৌহ নামক পুরী নির্মাণ করে শালবকে প্রদান করেছিলেন আর শালব সেই বিমানে করে আর যেখানে সেখানে দ্বারকা আদি বিভিন্ন জায়গায় আক্রমণ করেন দ্বারকা অবরোধ করছে মানে অত্যাচার অসুরের হাতে ভালো জিনিস পড়লে যা হয় মহতি সেনা দ্বারা দ্বারকা পুর অবরুদ্ধ করল উপবন বন সমস্ত ভাঙতে আরম্ভ করলো এদিকে কৃষ্ণ তো ওখানে ব্যস্ত সে মায়াবি অনেক কিছু জানে মা মায়ার দ্বারা অনেক কিছু সৃষ্টি করছে শিলা বৃষ্টি অশনী সাপ পড়ছে ওপর থেকে আগুন পড়ছে জলধারা পড়ছে পাথর পড়ছে এতো জাদু জানে না এতো তো যক্ষরক্ষ এর সব অনেক কিছু বিদ্যা জানে এর দ্বারা দেখাচ্ছে যেমন ধুব মহারাজের সঙ্গে যখন লড়াই হয়েছিল কাদের যক্ষদে তখন ধুব মারাজ মাথাখারা বোঝে এই কি হচ্ছে রক্ত পড়ছে আকাশ থেকে এই পড়ছে বিশ্রীর ব্যাপার এই এইরকমভাবে প্রদর্শন করেছিল কিন্তু ভগবানকে যখন স্মৃতিটা আনলো দেখলো মায়া চলে গেছে ভগবানের স্মৃতি যখনই আসবে মায়া চলে যাবে এইভাবে সাত্ত্বিকী চারুদেষ্ণ সাম্ব তাদের যা কিছু সবার অক্রুর হার্দিক ভানবিন্দু গদ সুখ স্মরণ সবাই মিলে লড়াই আরম্ভ করলো তুমুল লড়াই কৃষ্ণ ওদিকে রয়েছে সেখানে এখন এখানে এরা বিশাল লড়াই আরম্ভ করেছে সূর্যের মতো কখনো এদিকে উদয় হয় কখনো ওখানে যায় লুকিয়ে পড়ে এদিকে মেরে আবার লুকিয়ে পড়ে এরকম রকম বিশাল লড়াই আরম্ভ হল হতে হতে এবার কি করল পিতা এবং যে কৃষ্ণ পরনামের নিকট গমন করে যুদ্ধে বলছেন এখানে যে মুহূর্তর মধ্য লব্ধসঙ্গ হয়ে এবং প্রদ্যকে পর্যন্ত অজ্ঞান করে দিয়েছিল প্রদ্য অজ্ঞান হয়ে গেছিলেন এরকম অবস্থা মুহূর্তের মধ্যে যখন সংজ্ঞা পেলেন জ্ঞান লাভ করলেন প্রদ্য সারথীকে বললেন তুমি আমাকে যুদ্ধক্ষেত্র থেকে কেন নিয়ে এলে এখানে সারথী বলছেন যে এটি নিয়ম আপনার যখন শরীর বিপন্ন তখন আপনাকে বাঁচাবার জন্য আমি নিয়ে এসেছি বলে এই কথা যদি আমার কৃষ্ণ বলরাম জানতে পারে আমার হ্যাঁ বাবা আর তো আমার তো ধিক্ষার আমার জীবনে শিগগিরই চল। বলে সেখানে নিয়ে গেলেন সে যুদ্ধে সে যুদ্ধ হচ্ছে লজ্জার ব্যাপার তুমি আমাকে নিয়ে পালিয়ে গেলে বলছে সারচী বলছে সারসি তো এই কাজ সারথী যখন দেখবে যে মালিকের এরম অবস্থা তখন তাকে তো বাঁচাবার নিয়ম তাই আমি করেছি আমার দোষ কি ভাবে ধীরে ধীরে লড়াই ভয়ঙ্কর অবস্থা হলো কৃষ্ণ তখন যখন খবর পেয়ে যখন ছুটে আসছেন তখন কৃষ্ণকেও বোকা বানানোর জন্য কি হলো যে বসুদেবের গলা কেটে দিয়েছে বলে একটা মায়া বসুদেবকে দেখাল তা কৃষ্ণ একবারে অবাক আমার বাবাকে মেরে ফেলল কৃষ্ণকে বোকা বানিয়ে দিয়েছে কিছুক্ষণের জন্য কৃষ্ণ তো মনুষ্য লীলা করছেন পরক্ষণে বুঝতে পারলেন এটা ওর মায়া তো সবই জানেন মনুষ্য লীলা করছেন এইভাবে ধীরে ধীরে শাল্বকে নাশ করা হলো শালব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বিরাট যুদ্ধ হলো করে তাকে নাশ করা হল ধীরে ধীরে শ্রীকৃষ্ণ যখন প্রবেশ করল সেই পুরেতে তখন কৃষ্ণ সজ্জন স্নেহেতে কিছুক্ষণ নিমগ্ন থাকলেন তুসিবাদ অবলম্বন করলেন চুপ করে রইলেন অনেক কথা সে সমস্ত শালবকে শেষ করলেন সুখদেব বললেন এইভাবে শিশুপাল শালবো দুর্মতি পণ্ডক বাসুদেব সবাইকে আস্তে আস্তে কৃষ্ণ উদ্ধার করলেন তারা পরলোকে চলে গেল আর তাদের সৌহার্দ্য অসাক্ষাতে সৌহার্দ্য করিবার নিমিত্ত পদাতিযুদ্ধ গদাহস্ত বলবান দন্তবক্র এই যে শিশুপাল দন্তবর্ক এই জন্মেছিল যেটা স্বর্গের যে দ্বারপাল ছিলেন যারা স্বর্গের যে দারপাল জয়বিজয় ছিলেন তারা এই ভূতলে চতুসনের অভিশাপ পেয়ে চলে এসছিলেন এখন তারা এই যে দেখছে শিশুপাল দন্তবর্গ শিশুপাল তো উদ্ধার হয়ে গেছে এক দন্তবর্ক রয়েছে দন্তবক্র গদা উদ্ধত করে কৃষ্ণকে বলেছিল বড় সৌভাগ্য যে তুমি অদ্দ আমার দৃষ্টিপদে আগত হয়েছে ভালো হয়েছে এবার দেখো বলে বিরাট বজ্র তুল্য সেই গদা দ্বারা তোমাকে বধ করব এইভাবে যদুষ কৃষ্ণ গদা দ্বারা ধীরে ধীরে এবার লড়াই আরম্ভ হলো দন্ত সঙ্গে নিরঙ্কুশ বিশাল পাওয়ার ক্ষমতা কৃষ্ণের মস্তকে প্রহার করেছিল সিংহের ন্যায় নাথকে কৃষ্ণের মাথায় গদা দিয়ে মেনেছিল হারিফ পা সেইভাবে কৃষ্ণ গদা দ্বারা আহত হয়ে অনুমাত্র বিচলিত হলেন না এইভাবে তাকে কি হলো গদা দন্ত গদা পণে বক্ষে যখন মারলেন কৃষ্ণ এক গদা তখন বক্ষ বিদীর্ণ হয়ে মুখ দিয়ে রক্ত আরম্ভ আরম্ভ করলো বেরোতে এইভাবে গন্ধর্ব কীর আকাশে নৃত্য করতে আরম্ভ করলো আজ দন্ত তার জীবন অবসান হলো শান্তি হলো ভালো হয়েছে এই বাড়িতে প্রবাসিত্বে করার জন্য দেবগণ পিতৃগণ যারা আছেন তর্পণ সমর্পণ করে বলছেন এইবারে এই সমস্ত হওয়ার পর যোগেশ্বর কৃষ্ণ অবলীলাক্রমে তাকে জয়প্রাপ্ত হয়ে কদা আছে তিনি জরাসন্দ আদি তার কাছে পরাজয়ের অভিনয় করেছিলেন এই সব তিনি করেছিলেন বড়রাম এবার কী করলেন কুরুপাণ্ডব দিকে যুদ্ধের উদ্যোগ শোভন করে যেই শুনতে পেলেন কুরুপাণ্ডবদের মধ্যে যুদ্ধের উদ্যোগ চলছে তখন সেই যুদ্ধে মধ্যস্থ উদাসীন ছিলেন মধ্যস্থ মীমাংসা যেন হয়ে যায় কারোর পক্ষ অবলম্বন প্রথমে করেননি কিন্তু পরবর্তীকালে যে পক্ষ অবলম্বন করতে হল সেটা একটা কাকতালীয় একটা ঘটনা ছিল তখন উভয় পক্ষকে বলেছিলেন দুর্যোধন এবং অর্জুন তাদের বলেছিলেন সকালবেলা উঠে যে আমার কাছে যাকে আমি প্রথম দর্শন করবো সে আমাকে যা চাইবে আমি তাই তো চিন্তা করলেন কি কৃষ্ণ শুয়ে রয়েছেন রাতারাতি তাড়াতাড়ি করে গেছেন ভোর হওয়ার অনেক আগে গিয়ে কী করেছেন মাতার সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিমানী ব্যক্তি মাতার সামনে দেখতে পাবে আর অর্জুন গিয়ে পায়ের সামনে চরণের সামনে দাঁড়িয়ে রয়েছেন আর ঘুম ভাঙলে পরে কাকে দেখে প্রথমে চরণের সামনে যে তাকেই তো দেখে কিন্তু দুর্যোধনের বুদ্ধি খারাপ সে বলে মাতা সামনে দাঁড়িয়েছে চোখে যখন চোখ পলক খুলেছেন কৃষ্ণ অর্জুনকে দেখেছেন দুর্যোধন হচ্ছে আমি আগে এসছিলাম আগে এসেছিলো কিন্তু আমি তো প্রথম দর্শন করেছি ওকে তো অর্জুনকে বলেন কি চাও অর্জুন বললেন আমি কিছুই চাই না আমি তোমাকে চাই মা বাঁচা গেছে আর তোমার ষোলো এত ষোলো অক্ষ নিয়ে আঠেরো অক্ষ নিয়ে সেনা এটা আমাকে তাও এটি তো চাইছিলাম কৃষ্ণকে দিয়ে কী হবে ঠিকই তাই তো অর্জুন বললেন আমাকে খালি তোমাকে চাই থেকে হলে গেল এত সেনাবাহিনী নিয়ে এর দলে এ আসলে কৃষ্ণ কোনো পক্ষে যেতে চাননি এটা কাকতলীয় ব্যাপার এভাবে হয়েছে আর যখন যুদ্ধের এরকম আয়োজন চলছে তখন বলজী মহারাজ অনেক দুঃখী হলেন বলরাম চিন্তা করলেন আত্মীয় স্বজনের মধ্যে এসব যুদ্ধবিগ্রহ ভালো নয় আর চোখের সামনে দেখবো আত্মীয় পরিজন সব মারা যাবে আর তো কেউই কথা শুনল না অনেক প্রার্থনা করলেন কেউ শুনলো না বলরাম বললেন দা তো তোরা মর্গে যা যা খুশি কর আমি চলি বলরাম কুরুপাণ্ডবে যুদ্ধের উদ্যোগ শোভন করে তিনি উদাসীন হয়ে গেলেন বলে যা তো ভগবানের মায়া বলরাম বলছে ভগবানের মায়া হ্যাঁ ভগবান নিয়েই বলরাম ঠিক আছে তীর্থযাত্রায় চলে গেলেন তিনি বললেন আমি এতদিন এবার ওরা যুদ্ধ যুদ্ধ যা পারে করুক গে আর আমি তীর্থযাত্রাসরের দ্বারকা থেকে প্রস্থান করলেন বিভিন্ন তীর্থ প্রজটন করছেন যেটা বলরাম রূপে তিনি তীর্থ প্রজটন করেছিলেন যে যে জায়গায় ঠিক নিত্যানন্দবও গেছিলেন ওই ওই জায়গায় বলদাওজি মহারাজ তীর্থ করতে করতে সব যে যে যে জায়গায় গেছিলেন এমনকি বৌদ্ধিগাশ্রমে ব্যাসগুফাতে গেছিলেন আমাদের নিত্যানন্দ গৌরাঙ্গমা যাননি গৌরাঙ্গ মহাপ্রু কিন্তু জাননি বলদাউজ আমাদের যে বলদাউজী মহারাজ যে যে জায়গায় গেছিলেন নিত্যানন্দবাবু ঠিক সেই সেই জায়গায় গেছিলেন আশ্চর্য যাবেন তিনি তো বলো না যখন মহাপ্রু দক্ষিণ ভারতে বিশ্বরূপকে অননেশন করতে যাবেন সবার কাছে বলছেন তোমরা আজ্ঞা দাও আমি দক্ষিণ ভারত সমস্ত জায়গায় অননেশন করতে যাও খুঁজতে যাও তখন নিত্যানন্দবাবু বলছেন এরকম বললে কে সহ্য করবে তুমি একা যাবে তুমি একা যাবে তোমার জলপাত্র তোমার বহির্বাসকে তোমার তো দুই হাতে তুমি নাম গণনা করবে আর প্রেমেতে মূর্ছিত হয়ে পড়বে এটা তো ভালো কথা নয় প্রভু বছরের নাম কাউ কেন নিত্যানন্দ বলছে তুমি আমাকে বলো প্রভু আমি দক্ষিণ ভারতের সব রাস্তায় জানি আমাকে নিয়ে চলো আমি সব জানি হ্যাঁ তোমাকেই তো নেবো নিলে আমার ভালো হবে খেলাটা এক যে ভগবান যাকে যাকে ভালোবাসেন তাকে দোষোদ্গার সলে প্রীতি করে বলছেন তুমি হচ্ছে আমি হচ্ছে নর্তক আর তুমি হচ্ছে আমাকে সুত্রধর নাচাও হ্যাঁ আমি বৃন্দাবন যেতে গেলাম তুমি আমাকে মিথ্যে করে ভুলিয়ে নিয়ে গেলে শান্তিপুরে গঙ্গার তীরে আবার আমি তোমাকে নিয়ে গেলাম পুরীতে যাব শ্রী ক্ষেত্রে তোমার হাতে দিলাম সেই দ্বন্দ্বটাকে তুমি টুকরো করে কোথায় ফেলে দিলে এখন বলছো আমার সঙ্গে তুমি দক্ষিণ ভারতে যাবে হ্যাঁ তোমাকেই নেবো আমি চলো রেখে গিয়ে আগুন হ্যাঁ তোমাকেই নেবো তোমাকে নিলে ভালো হবে তোমাদের তীব্র স্নেহতে আমার যত সব খেলা আমার যা ক্রিয়াকর্ম সব ভঙ্গ হয়ে যা যাও তোমাকে কাউকে নেবো না নিত্যানন্দ পুনঃ হাজ্য কর দেখো এরকম ঝেদ করো না আচ্ছা আমরা কেউ যাবো না ঠিক আছে তোমার ইচ্ছা মতো তুমি ঘুরো কিন্তু এই নতুন একটা ছেলে এসছে নতুন লোক কৃষ্ণদাস ব্রাহ্মণ খুব ভালো এ দেখবে কিচ্ছু বলবে না তুমি যখন যা খুশি করবে খালি তোমার পেছনে পেছনে জলপাত্র আর বহির্বাদ বইবে তুমি যখন যা খুশি করবে কিছু বাধা দেবে। প্রভু তখন নিত্যানন্দ বড় ভাই ঠিক আছে তোমাদের যখন ইচ্ছা তাহলে ও ঠিক আছে পেশে চলুক এই শিকার হলেন নাহলে তো কাউকেই নিতেন না নিত্যানন্দ বলছি ইচ্ছা মতো বৈরাগ্য করে ঘুরবে আমাদের নেবে না তখন নিয়েছিলেন এখানে সেই বলজি মহারাজ যে যে তীর্থ করেছিলেন নৈমী সেত্র আদি নৈমী সারণ সব জায়গায় এই আমাদের বলদাউজী মহারাজ পরিভ্রমণ করতে আরম্ভ করলেন পরিভ্রম করতে চলে গেলেন তিনি আর কাউর থেকে কান দিলেন বলে এরা তো কোনো কথাই শুনল না তাহলে এইভাবে দন্তবক্রকে সমস্ত নাশ করা হলো নাশ করার পরেতে এবার কি হলে তিনি কৃষ্ণ বলরাম তো চলে গেলেন বলরাম চলে গেলে বিভিন্ন ধরনের তীর্থক্ষেত্র পর্যটন করতে আরম্ভ অনেক তীর্থ সে যে প্রবাস প্রবাস তীর্থে করলেন আ তারপরে কত জায়গায় গেলেন বলে যা যা তীর্থের কথা বলরামের চৈতন্য ভাগবতে বলা বিভিন্ন জায়গায় সেই দকে গেলেন বিন্দু সরোবত তীর্থকূপ সুদর্শন বিশালা হ্যাঁ ব্রহ্ম তীর্থ চক্রতীর্থ সব যত তীর্থ আছে পুরো ভারতবর্ষে সমস্ত জায়গায় বললেন বলদেব সপরিবারে অর্চিত হয়ে আসন প্রজ্ঞ করেন সেই ব্যাসগুফাতে গেছে হ্যাঁ ব্যাসদেবের ওখানে গেছিলেন সেখানে সেখানেও গেছিলেন সব জায়গায় अलकानंदा गंगा समस्त उत्पत्तिल जमुना सब जैगे परम करदाओजी महाराज घूरते घूरते कोथा एस नैमिश क्षेत्र एस नैमी साधना जगवतर अधिवेशन होती अधिवेशन लो हाँ से पहुंच से जो पहुँचे से देखें लोमहर्षण व्यसदेव शिष्य व्यसगति बस भागवत प्रवचन करें कथा शुरू हो कथा हम বল্লাউজী মহারাজ যখন সেখানে গেলেন বল্লাউজি মহারাজ গিয়ে দেখলেন আরে ওখানে গিয়ে পৌঁছেছেন সবাই সম্মান জানাচ্ছেন কিন্তু সেই যে ব্যাসনে যিনি বসে যে তিনি উঠে দাঁড়াচ্ছেন না উঠে দাঁড়াচ্ছেন এখন এর মধ্যে অনেক সিদ্ধান্ত আছে গভীর সিদ্ধান্ত প্রথম কথা হলো ব্যসাসন হচ্ছে ব্যসাসনটা হচ্ছে কি একবারে গুরু আসন মানে আকর গুরু যে বল্লাউজি। গুরুতত্ত্ব এখন বলদাউজি মহারাজ এলে পরে ও সম্মান জানাতে যদি উঠে দাঁড়ায় তাহলে প্রতিপদে যদি গুরুজন এলে পরে উঠে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে আর ভাগবত হবে না সেই জন্য গুরুজন ব্যক্তিগণ এই বিধান করেছেন ব্যাস আসনে বসে থাকলে পরে ব্যাসনের থেকে উঁচু আসনে কেউ বসবে না ব্যাসনের থেকে যদি একচুল উঁচু আসনে কেউ বসে তাহলে ব্যাসের মর্যাদা লঙ্ঘন হবে যদি কোনো উচ্চ ব্যক্তি আসেন ব্যাসনের সমান যে আসন এরকম ধরনের আসনে তাকে বসানো হয় আর ব্যাসন থেকে প্রতিপদে উঠে দাঁড়ায় তাহলে ভাগবত কথা নষ্ট হয়ে যায় বিক্ষেপ হবে এক্ষেত্রে প্রশ্ন হলো একটা গভীর রহস্য আছে সে জন্য লোমহর্ষ যিনি লৌমহর্ষণ যিনি ব্যাসদেবের ব্যাসদেবের শিষ্য সেই যিনি ভাগবত প্রবচন করছেন তিনি সিদ্ধান্ত জানেন না তা কি হয় নাকি এটা একটা হয় না তিনি তো সিদ্ধান্ত জানে এখন তিনি ভালোই জানেন যে সমস্ত গুরুতত্ত্বের আকরতত্ত্ব হল বলদাবাজী মহারাজ তিনি মনে মনে ইচ্ছা করেছিলেন এই ব্যাসাসনে বসে ভাগবতী ভগবতীয় কথা বলতে বলতে আমার শরীরটা যদি ভগবান পারেন ভালো হয় বলদাজি মহারাজ এটা জানতেন বলদাজী মহারাজ তার মনোবাসনা পূর্ণ করার জন্য সেখানে এসে একটা কুশ নিয়ে তার গলাতে এরকম করে দিলেন। করে তাকে উদ্ধার করল লোকে ভাবল বোধা বলদাজী মহারাজ তাকে হত্যা করলেন তা নয় বলদাহাজী মহারাজ গোপন সিদ্ধান্ত হলো তার মনের মধ্যে বহুদিনের ইচ্ছা ছিল সেই ভাগবত কথা বলতে বলতে আমি কী করব আমার শরীর যদি ভগবান পারেন ভালো এই মনোবাসনা পূর্ণ করার জন্য বলদাওয়াজী মহারাজ অন্তর্জামিত সূত্রে তাকে কুশ দিয়ে একটা এরম করলেন তার মাথা পড়ে গেল। তাতে হই হৈ কাণ্ড হয়ে গেল বলদাওয়াজী মহারাজকে সবাই বললেন ঠাকুর তুমি করলে কি আমাদের ব্যাসনে বসিয়েছিল হরি কথা শুনবো তোমাকে এগিয়ে এরকম করলে আর ব্যাসনে বুঝলো তোমার তো ব্রহ্মহত্যার পাপ হয়েছে বলদা হাজি মারা হাসে বলে তাহলে আমাকে কি করতে হবে প্রায়চিত বলুন বলে সব তীর্থ হবে বলে তাই তো আমি বেড়িয়েছি ভালোই হলো তাই করতী তো বেরিয়েছি আর বলল যখন আদেশ ভালোই হলো সব তীর্থেতে এবার বেরোলেন সমস্ত তীর্থ পর্যটন করে পরে ফিরেছিলেন আবাসে এই মুহারণে এলো কাহিনী আছে সেখানে ব্যাসহাসনে এবার বসিয়ে গেলেন তাই লোম রোমহর্ষণ তার যে তার যে তার যে ছে পুত্র ছিল উগ্রসভা তিনি আবার এই তিনি ছিলেন ব্যাসদেবজির শিষ্য ইনি হচ্ছেন সুখদেব গোস্বামীর শিষ্য সুখদেব গোস্বামীর এত আদরের শিষ্য ছিলেন তিনি সুখদেব গোস্বামী অনেক আদর করে অনেক কথা থাকে বলতেন প্রচুর তার কাছে শিক্ষিত তাহলে তাকে সেই আসনে তিনি বসিয়ে গেছিলেন এসব অনেক কথা তারপরে আমাদের এই সব প্রসঙ্গ আছে যাই হোক এইভাবে কুসাগ্রের দ্বারা তাকে এ করাতে তারা তখন বললেন ভগবান বলেছেন যে আত্মা বই পুত্র উৎপন্ন ইতি বেদানু শাসনম এই বলে তাকে আশীর্বাদ করে সাক্ষাৎ বলদাবজি মহারাজ गुरुदत्व आकल रोमहर्षण पुत्र उग्र सभा केसासने बसिए हरिका बलवार व्यवस्था करवर्ती समय देखते पाई जे बलबल नामक एक अत्यंत अत्याचारी घोर दानव अत्यंत अत्याचार करत से मनोभीष्ट पूरण जो ঋষিকণকে বললেন তোমাদের কি সেবা করব বলে কি সেবা করবেন তো এই বলবল নামক এই অত্যাচারী অসুর দানব এ আমাদের যোগ্য যজ্ঞভোগ্য করতে বসলে ওখান থেকে কখনো মূত্র বিষ্ঠা কখনো রক্ত এই যজ্ঞস্থলিতে ফেলে দেয় এতে আমাদের যজ্ঞের বিক্ষেপ হচ্ছে আপনি যদি দয়া করেন তাহলে ভালো হয় তো আমাদের যজ্ঞের যত পর্ব আসবে বিভিন্ন রকম অমেদ্য সব বর্ষণ করে আর ভয়ঙ্কর কালো কুৎসিত আর সুল হাতে কিছু বললে আমাদের মেরেই ফেলবে এরকম ভয়ঙ্কর দর্শন পল্লবজি বললাবজি ক্রোধেতে গগন চারিয়ে ব্রহ্মদ্রোহী বলবলকে আকর্ষণ করলেন করে মুসল দ্বারা মাথায় এমন মারলেন ফেটে চোটকে একবার শেষ এইভাবে তিনি উদ্ধার করলেন আর তার ফলে কি হল মুনিগণ রামকে স্তপ করতে আরম্ভ করে সদ্য সদ্য ফলপ্রদ সত্য আশীর্বাদ করে সেই ভাগবান ঋষিগণ বৃত্তঘাত ইন্দ্রকে যেমন অভিষেক করেছিলেন বল্লাজি মহারাজকে অভিষেক করে বড় আদর করলেন বল্লবজি মহারাজ সমস্ত বিঘ্ন সমস্ত হাটিয়ে দিলেন তারপরে গোমতি গণ্ডগী বিপাশা শ্রণ বিভিন্ন জায়গায় গয়া সমস্ত জায়গায় তিনি পর্যটন করতে লাগলেন শৈলে গহবরে হরিক্ষেত্র ঋষভ পর্বত দক্ষিণ মথুরা সব যেখানে যেখানে মহাপ্রভু গেছিলেন সেতুবন্ধন সমস্ত জায়গায় অন্বেষণ সমস্ত জায়গায় পরিভ্রমণ করলেন কেরলে গেছেন তিগর্ত দেশ এটা চৈতন্য মহাপ্রভু গেছিলেন সেই সব জায়গায় গোকর্ণতীর্থ আদি সব বলদেব গোকর্ণত আমরা পরবর্তীকালে দেখি মহাপ্রভু গেছেন এটা পরের কথা যাই হোক অনন্তর বলদেব আর যা দৈপায়নিকে দর্শন করিয়ে বিভিন্ন জায়গায় আবার তারপরে পয়েশ্রেণী বিভিন্ন বিন্ধা পর্বত বিভিন্ন জায়গায় স্নান মহিষ্মতিপুর বিভিন্ন জায়গায় মনোতীর্থে স্থান করে পুনর্বার প্রবাসে উপস্থিত হলেন প্রথমে প্রবাসে স্নান করে বেরোলেন বলদেব প্রবাসে ব্রাহ্মণগণের মুখে প্রবাসে যখন উপস্থিত হলেন সেখানে ব্রাহ্মণগণের মুখে সমস্ত কুরুক্ষেত্রে যুদ্ধের সমস্ত কথা শুনলেন এই এই ঘটনা ঘটেছে তীব্র লড়াই হয়েছে যুদ্ধের এরম অবস্থা তখন সেখানে কি হল বলে লাস্টে কি হলো কুরুপাণ্ডবের যুদ্ধে সব কর পেলেন বলদেব গদা দ্বারা যুদ্ধমান ভীম এবং দুর্যোধন যুদ্ধ নিবারণ করবার জন্য মানুষের কুরুক্ষেত্র গ্রহণ করলেন সেখানে শেষেতে এবার বললাও कि दुर्योधन एम जुद्ध करुद्धे क्यों का पराजित करते हैं ना सम्भव नए कदा युद्धर जे कौशल से दुर्योधन भलो जाने भीमे थे अदिक गदा चालनार कौशल बस हीने के दुरोधन क्यों साक्षात बल्दावजी महाराज ताीखी और भीमेर गाय शक्ति एक बेस দুজনে বিরাট পরাক্রম এইভাবে বিশাল লড়াই হতে হতে এখন কিছুতেই তাকে করা যাচ্ছে না কৃষ্ণ পুরনো কথা জানেন কিভাবে গান্ধারী মা দুর্যোধনকে বলেছিলেন তুমি কাপড় চোপড় ছেড়ে এরকমভাবে আসবে একটা ব্রত করেছিলেন বলে তোমার যুদ্ধের আগে তোমার শরীরটাকে এমন করে দেবো ব্রতে ব্রত করেছিলেন গান্ধারী মা তুমি তোমার বজ্রের মতো হয়ে যাবে কোনো অস্ত্র তোমাকে কিছু করতে পারবে না কৃষ্ণ এবার মধ্যে গিয়ে বলছি এই ল্যান্টো হয়ে কোথায় যাচ্ছ এত বড় হয়ে লজ্জায় উঠি মার কাছে যাচ্ছি মার তুমি কি এখন সেই কচি বাচ্চা রয়েছো অন্তত এই জায়গাটা ঢাকো এই কি ছি ছি ছি ছি করেছে এখন কি করলো তাইতো আর ভাই যাওয়া যায় না এখন এই এইটুকু জায়গা ঢেকে নিয়েছিল কৃষ্ণ কত মানে দূরদর্শিতা সেইখানে এইটুকু জায়গা এক গান্ধারী স্পর্শ করে শরীর করে দিয়েছিলেন এইটুকু জায়গা তো ঢাকা ছিল এইটুকু জায়গা নরম রয়েছে ওই জায়গা কৃষ্ণ দেখলেন এই জায়গা না মারলে পরে ওকে কিছু করা যাবে না তখন দুর্যোধনকে ইশারা করে দেখাচ্ছেন এই জায়গাটা দেখাচ্ছেন ইশারা করে আর লড়াই হচ্ছে ও যখন এদিকে ঘুরে যাচ্ছে তখন ভীমকে বলছে এদিকে মার বেটা দাদা এদিকে ভীম দাদা এদিকে মার তা হবে না একে মারা যাবে না কায়দা করে কি করলেন তখন এরকম কায়দা করে ঘুরতে ঘুরতে ঘুরতে কায়দা কি আর পায় ও কত বলশালী মারতে মারতে ঘুরতে ঘুরতে ব্যাস পাঠাঙ্কর ফেলেছেন ফেরে গদা দিয়ে এক মার এখানে উড়ুতে যখন গদায় মেরেছেন গদা এইখানে গদা দিয়ে এইখানে উড়ুতে মেরেছেন উরু পুরো ভগ্ন উরু ভগ্ন উঠতে পারে না এরকম করে উড়ু ভেঙে গেছে আর উঠবে কি করে আর গদা নিয়ে পড়ে রয়েছে এখানে উরু রক্তে রক্ত এইখানে অবস্থা পড়ে রয়েছে উঠতে পারে না ভীমবেলা বেটায় এইভাবে থাক তুই এইভাবে থাক ওই অবস্থায় যখন উরুভঙ্গ হয়ে রয়েছে সেই সময় ওই যে বলল পঞ্চপাণ্ডবের যে বাচ্চা বাচ্চাগুলোর গলা কেটে পাঁচটা মুন্ডো উপহার দিয়েছিল কে অশত্থমা যে ছেলে ওই অবস্থায় বীর কাকে বলে ওই অবস্থায় যখন পাঁচটা মুন্ডু দেখিয়েছিল এটা রয়েছিল তো বাচ্চার পাঁচটা বাচ্চা কি কিশোরের মূর্তি বাচ্চা বাচ্চা তখন ওই ক্ষত্রিয়দের ধর্ম দেখো এত শত্রুতা এত সব কিছু কিন্তু ওই বাচ্চাগুলোকে মেরেছে জেনে ধিকার দিয়েছিল তো সেখানে দুর্যোধন সন্তুষ্ট হতে পারেনি তুমি এদেরকে কেন মারলে এদেরকে মিলে তোমার কি হলো এইভাবে দেখা গেল ওই উরুভঙ্গ অবস্থায় পড়ে রয়েছেন এবং কৃষ্ণকে বলেছিলেন জানাম ই ধর্মাম न चमे प्रवृत्ति अधर्मम न चमे निवृत्ति तया ऋषि के नथा निजुक्त तथा करमी धर्म का जानी मोटामुटी कमार रुचि है ना कि अधर्म काधर्म करा वरत थी ना अधर्म हीच ना कि बेपार यही शेष उक्ति दीते बाई এইভাবে উক্তি মন্তবগতে করতে বাধ্য হয়েছিল দুর্যোধনের মতো ব্যক্তি শেষ মরে যাওয়ার আগে সত্যি কথাটা বলেছিলেন কী করবে এখন এখানে এই সমস্ত ভীম তো দেহ রাখলো তারপর অনেক কিছু কাণ্ড সমস্ত হয়ে অনেক কিছু কথা যাই এখানে আবার কি হলো পরস্পরের সমস্ত মিলন হল हुएपर युद्ध अवसान सबकिुद्ध पंचमान्नव जीते गल